আল্লাহু আকবার আল্লাহু আকবার সাজিদানা রাববিয়ানা ও মাওলানা নাম আল হামদার মাজদুহু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু আম্মা বাদু মা <mim> ইন <mim> কলাকার সর্বস্তরের মুসলমান বাইশানিয়া কমিটি এই সুরার নাম সুরায়িক দৃষ্টিতে কোন শোন বাক্য নয়া আর তোয়া অক্ষর একটা অক্ষরের নাম হা পবিত্র পুরাণের বিভিন্ন সুরার শুরুতে এরকম কিছু অক্ষর ব্যবহৃত আছে যেমন অক্ষর ব্যবহৃত আছে এইগুলিকে পরিভাষায় সুরূপের মুখাত্ম করা বাংলায় বলতে পারেন আছে এইগুলিকে ধরুের উপত্যা বিক্ষিপ্ত অক্ষর বলা হয় এইগুলি সম্পর্কে যে সমস্ত আলোচনা করেছেন কুরা আল্লা কালাম হওয়ার প্রমাণ প্রমাণ কিভাবে দিল আরবি বর্ণমালার সারা দুনিয়ার সমস্ত মুসলমান অমুসলমান সবাই জানে আল্লাহ আলিফো শিখেন নাই লামিখেন নাই নাই ও শিখেন নাই তিখেন নাই হাও শিখেন নাই এই অক্ষর গুলি দুনিয়ার কোন উস্তাদের কাছে শিখেন নাই তাহলে যে ব্যক্তি তুমি না পুরাণ মন গড়া বানাইতে পারে যে ব্যক্তি উস্তাদের কাছে আলিপ শিখলো না বা শিখলো না তা না এই ব্যক্তির পক্ষে কি সম্ভব তিস্পান মন গড়া বানাই সম্ভব সুতরাং এই অক্ষর গুলি এই কথা প্রমাণ যে তেইশ তারা পুরাণ মোহাম্মাল মন দলেন করা যত শুরুতে এই জাতীয় অক্ষর আপনারা পাবেন এই সবগুলি সম্পর্কে মোটামুটি কথা এই দেখ এই অক্ষরগুলি আল্লাহ আল্লাহর সত্য হওয়ার একটা প্রমাণ তারাও বিভিন্ন উল্লেখিত বিভিন্ন নাম আছে এক নাম তো আহা আমাদের নবী মহাম্মালের যত নাম কোরআনের আয়াতের দ্বারা এবং যত নাম হাদিসের দ্বারা প্রমাণিত আছে এর মধ্যে এক নাম তিয়াশী এই সুরার শুরুতে যেহেতু আল্লাহ রব্দ এই তহা ব্যবহার করেছেন এই জন্য আল্লাহ রবীন্দন এই সুরাকে নামে যদি এখানে আমি আপনার কাছে কোরআন করেছি অসম আমি কষ্ট সহ্য করার জন্য নন নিা আল্লাহর নিষিদ্ধ পথে চলতে ভয় পান তাদেরকে গতিহত করার জন্য আমি আপনার কাছে পুরান্ন দি করেছি হঠাৎ পরবর্তী আমাদের নবীকে বলতেছেন কোনো কোনো প্রস্তিরে এইভাবে এই পাহা সম্পর্কে আরেক দু ধরণ উল্লেখ আছে এটা একটা বাক্যের সামান্য সংকেত পূর্ণ বাক্যটা হইলো আপনার গুরু পা নামে দাঁড়ানোর সময় জমিনে চাপাইয়া দাঁড়ানো কি কারণ ছিল কারণ এটাই ছিল প্রথম প্রথম যখন আমাদের নবী মোহাম্মদ রসুলের কাছে আল্লাহ কোরআন করতেন তখন আমাদের নদী মোহাম্মদ রসুল উল্লাহুল্লাহ সারা রাত নকল নামাজ করতেন এবং নকল নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা আল্লাহর করতে থাকতেন এত দিন সময় নকল নামাজে দাঁড়াইয়া কোরআন কিলাবাস করতে থাকার কারণে নদীদের দু বেন তখন যে পায়ে বেশি বেতা হত এই পা উঠাইয়া সামান্য উঠাইয়া শূন্য ঝুলাইয়া রাখিয়া বিশ্রাম নিবেন আর এক পায়ে বেড়াইয়া প্রাণ ফেরা অবস্থায় কিছুক্ষণ যাওয়ার পরে যে এক পায়ে দাঁড়াইয়া করতেন সেই পায়ের বেশি নেতা এই অবস্থা দেখে তার সঙ্গী সাত মুসলমানগণ সাহাবায়েরাম चार करते मुहम्मद संगी सती ग्रहण कर दावी এই সারা রাত দাঁড়িয়ে নকলাদে দাঁড়িয়ে পুরানোটাকে বিপজ্জনক আখ্যা দিয়া ইসলাম ধর্মকে একটা বিপদজনক ধর্ম বলে অপবাদ করতে আপনি এক পায়ে দাঁড়াইয়া এক পাঠাইয়া রাখবেন না দু জমিনে চাপাইয়া নামাজে দাঁড়াবেন যতক্ষণ পর্যন্ত পা তুলে না পায়ে ব্যটা হয় না ততক্ষণ পর্যন্ত নকল নমাক যতক্ষণ দাঁড়াইয়া থাকলে পাড়াইয়া থাকলে পায়ে ব্যথা হয় ততক্ষণ পর্যন্ত নকল নমাকে না আর রাত্রে যে পরিমাণ জাগ্রত থাকলে থাকে না সেই পরিমাণ জাগ্রত থাকবেন না রাতের যে পরিমান সবাই ঘুমাইলে সাহিত্য ঠিক থাকে সেই পরিমাণ আর বাকি সবাই নফল নমান করতে গিয়া যতক্ষণ নমাদে দাঁড়ানো থাকলে না ততক্ষণ নফল নমাদে দাঁড়াইয়া থাকেন এই জন্যই হাবিজ শরীফ হাজর বলেছেন পাওনা আছে তোমার কাছে যে পরিমাণ ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকে এই পরিমাণ ঘুমানো তোমার চোখের পাওনা তোমার কাছে নজর নতুনি করতে গিয়া শরীরের পাওনা নষ্ট করার ধর্মকে সহজ কর ধর্মকে কঠিন করি হামের বর্তমান মুসলমান সমাজের অবত্যা তো এমন বলতে চায় দৈনিক পাঁচ বেলানামাজ করার কথা বলিও না এটা কঠিন কাজেই ধর্ম কি পরিমান পালন করলে সহজ হয় আর কি পরিমান পালন করলে কঠিন হয় যে সমস্ত মুসলমান নামদারী মুসলমান অথচ অরস ধর্মের কাজ করতেই চায় না এদের সামনে তো ধর্মের যে কোনো কাজ আসলেই বলে এটা আমার জন্য কঠিন